আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুহাম্মদ দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মূসা বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া তৌফিক অনুসারে আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি এখন আজকের আলোচনা মাধ্যমে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি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 তিনি বিজয় দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন যে আমরা আমাদের করণীয় কাজ সেটা করছি কিনা আলাহাত হুসা আল্লাহ সালাম এবং মণি ইসরাকে পৃথিবীর বুকে তৎকালীন দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন প্রমাণিত হলো কোন শক্তি আলাসু মহামতালার কাছে পরাশক্তি নয় কোনো ব্যক্তি আলাসু মহামতালার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয় কোন সরকারি আলসু মহামতাল কাছে কোন শক্তিশালী সরকার কিচ্ছু নয় বরং এই সবগুলো হচ্ছে আল্লাহ অধীন এবং তার বান্দা আল্লাহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার ইচ্ছাই যথেষ্ট। বলবেন কুন এবং তা হয়ে যাবে যা কিছু সৃষ্ট যার সৃষ্টি রয়েছে সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন আল্লাহমতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কাজেই এগুলো কখনোই চিরস্থায়ী ক্ষমতা বা শক্তির প্রতীক নয় আল্লাহ কুরআনে বলছেন বন ইস্রাইল জাতির সম্পর্কে وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا ایبوان جا در کے دوربال مونے کرا حوتو اللَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ جا در کے دوربال مونے کرا حوتو اللَّه سبحانه طالعا بولتا تادر کے آمين اتراد دان کوری تھی ای زومینر ماشرق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 এই দিক থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যার মধ্যে এক নম্বর থেকে আল্লাহ কখনোই পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ করা হতো আল্লাহ ইস্তাদ আফুন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন না যে তারা দুর্বল ছিল বা তারা আল্লাহাল বলেছেন তাদেরকে দুর্বল ধরে নেওয়া হতো তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল বা তাদেরকে দুর্বল মনে করা হতো সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ যাদের সঙ্গে রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী পেরাওয়ানের ধ্বংসের মাধ্যমে বন ইস উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হল বিজয় আল্লাহ সাহায্য অবশ্যই আসবে তবে তার জন্য আমাদের সচেষ্ট হওয়ার পর এবং সবর করার পর আল্লাহমতাল্লাহ আমাদের যে করণীয় আমরা সেটা করছি কিনা তা পরীক্ষা করে নেবেন আল্লা সুমতলা বলেছেন বিমা সাবারু তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি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 তাহলে কত সুন্দর আমরা ইসলাম পালন করতাম এই দাবি সত্যি নাকি মনে ইসরায়েল আল্লাহ তাদের সামনে আল্লাহর সাহায্য এসে পৌঁছাল নিজের চোখে তারা আল্লাহামতাল পাঠানো মৌজিজাকে প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহমতাল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন সমুদ্রের পানিকে এসে হল এবং তারা আরও দেখল চরম বিপদের মুহূর্তে কিভাবে আল্লাহর পাঠানো ওয়াদা সত্যি প্রমাণিত হয়েছে কিভাবে আল্লাহমতাল্লা পাঠানো সাহায্য তাদেরকে উদ্ধার করেছে এতগুলো বিষয় নিজেদের চোখের সামনে দেখার পর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 তাদের কাছে পাঠানো আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের কুরআ বলছেন আমি সমুদ্রের কাছে গিয়ে পৌঁছালো যারা নিজেদের হাতে নির্মিত মূর্তি পূজায় ব্যস্ত ছিল মন তারা বলতে লাগলো হে মোসা আমাদের উপাসনার জন্য এই মূর্তিগুলোর মতো একটি মূর্তি নির্মাণ করে দাও আল্লাহ এটা এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বাকরুদ্ধ হয়ে যেতে বাধ্য। যে জাতি মিশর থেকে আল্লাহ সাহায্যে মুক্তি লাভ করল নিজের চোখে তারা আল্লাহ তাকে আহ্বান করছেন যে জাতি ছিল অসহায় আল্লাহ সাহায্য যাদেরকে উদ্ধার করল সেই জাতি তাদের কাছে পাঠানো রাসুলের কাছে এসে বললো আমাদেরকে একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের এই অবাস্তব আবদার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 কুফরি নয় লক্ষণীয় সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর যাতে কোন সন্দেহ নেই আপনি আল্লাহ সঙ্গে কাউকে হিসেবে যুক্ত করে মূর্তি পূজা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে কিন্তু মৌসা আলাম তাদেরকে কাফের না বলে তাদেরকে বলেছেন তোমরা হচ্ছে জাহেল তোমরা মূর্খ তোমরা এক মূর্খ সম্প্রদায় এটা প্রমাণ করে যে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অজ্ঞতার কারণে রেহাই পেতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সমস্ত কুফর বা শিরুকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোন অজুহাত নয় কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে মনসা আল্লাহাম বনি ইসরায়েলকে জাহেল বলেছেন সুতরাং এমন মনে করার কোন কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মৌসা আল্লাহলাম তাদেরকে জাহেল বলেছেন বনে ইসরায়েল তারা লু মহামতালার উপর ইমান এনেছিল তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন বনে ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহ সাল্লামের সন্তানদের বংশধর ইয়াকুব আলাহিস্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল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 অথচ অমুসলিমদের এই আদর্শ আচার আচরণ জীবনরীতি নিন্দা করেছেন একটি বিষয় সেটা হচ্ছে অমুসলিমদের বানানো যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করা এবং তাদের আদর্শ বা জীবন পদ্ধতি নকল করা এই দুটি কখনো এক বিষয় নয় রাসুল্লাহ সাল্লাহাম তিনি সালমান আল ফারেস ই রাজিয়া কাছ থেকে পারস্য বা ইরানিদের পরীক্ষা খনন করার যে প্রযুক্তি সেটাকে কাজে লাগিয়েছেন যখন তিনি তাই ফবরোধ করেছিলেন সেখানে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 কিছু মুসলিম এই দাবি করলেন যেমন বনি ইস্রাইল তারা মুসাকে বলেছিলাম হে মুসা তাদের দেবতা মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববতীদের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 কেমন এমনটা ছিল কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যে জাতিগুলো ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করেছিল বনী ইসরা সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ মুসলিমরা কখনই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ মানুষের মধ্যে পালাবদুল করে থাকেন প্রকৃত মুমিন এবং ইমানদার বান্দাদেরকে মুনাফিকদের থেকে পৃথক করার জন্য মুসলিমদের সব সময় উচিত শক্তি সম্মান এবং ইজ্জাত এটা শুধুমাত্র এটা ক্ষণিকের ধোকামাত্র প্রকৃত শক্তি একমাত্র আল্লাহ সুহামতাল কাছ থেকে আমাদের কাছে আসে আল্লাহ তিনি বলছেন ওলিল্লাহিল ইজাতু ও রাসুলিহ ও যাবতীয় শক্তি সম্মান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 অথচ যে সিরকি শাসন ব্যবস্থার কারণে তাদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছিল সেই ফেরাউনের জাতি তারাও ছিল মুশরিক এবং তাদের বিভিন্ন কল্পিত দেবদেবী উপাস্য এগুলো ছিল বন ইসরায়েলকে যখন নির্যাতন করা হচ্ছিল সেই অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এটা যে বন ইসরায়েল কেন এই সমস্ত উপাস্যগুলোকে বর্জন করেছে ফেরাউনের সভাসদরা ফেরাউনকে উসকে দিয়ে বলছিল তাদেরকে কি আপনি ছেড়ে দেবেন যারা আপনাকে এবং আপনার উপাস্যদেরকে বর্জন করে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 মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় সৈয়দ কুতুব্রাহিম তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন যে মিশরের বাসিন্দা ছিল বন ইসরায়েল সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন রাসুল্লাহ সাল্লামের সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের তুলমত্যাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রিয়াহ তাল আনহু তিনি মিশরে উম্মাতে মোহাম্মদীর মধ্যে প্রথম মুসলিম শাসক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 জুদুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে এমনকি তারা প্রাণহীন করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবলো না এই জন্যেই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন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 যে যদি কোনো ব্যক্তি মৃত মানুষদের লাশ সরকারি গাড়িতে বা ট্রাকে জমা দিত তাহলে তাদেরকে কিছু পরিমাণ মানুষ খাদ্যদ্রব্যের অভাবে অর্ধমৃত মানুষদেরকে যারা তখনও মৃত্যুবরণ করেনি ক্ষুধার যাতনায় অর্ধমৃত বিছানায় শুয়ে কাতড়াচ্ছে জীবিত মানুষেরা সেই অর্ধমৃত মানুষদেরকে মৃত মানুষ বলে টেনে নিয়ে লাশের গাড়িতে তুলে শুরু করলো। অথচ এমন অনেক বর্ণনা রয়েছে সেই সময়ে অর্ধমৃত মানুষেরা তারা নিজেদের দেহের শেষ শক্তিটুকু দিয়ে বলে উঠতেন আমি এখনও মরিনি একদিকে এই ধরনের জুলুমের শাসন যখন মানুষের মধ্যে যাবতীয় মন্দ এবং খারাপ গুণগুলিকে বিকশিত করে অপরদিকে আমরা দেখতে পাই ন্যায় নীতি আদরের শাসন মানুষের মধ্যে কল্যাণকর বিষয়গুলোকে মানবিক সদ্গুণগুলোকে বিকশিত করে এর বহু উদাহরণ রয়েছে এর মধ্যে একটি উদাহরণ উল্লেখ করতে পারি রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধে হত তিন মুসলিম মুজাহিদ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 অল ইন্নাকুম কাউম্মন তাজ হালুন তোমার নিশ্চয়ই এক অজ্ঞ মূর্খ জাতি এবং এই মূর্তি পূজার বা শিরকের যে তুরান্ত পরিণতি মুসাইসালাম সেটাটা দেখে স্মরণ করিয়ে দিয়ে বললেন এই লোকেরা যে সমস্ত কাজে লিপ্ত এটা একদিন ধ্বংস করে দেওয়া হবে এবং এরা যা করছে সেটা সম্পূর্ণ বাতিল বলে হবে রিজেক্টেড হবে বনি সামনে এই উদাহরণ ছিল মুশ্রিক জাতি মূর্তি পুজারী তাদের কী পরিণতি ঘটেছে তাদের সমস্ত কিছু ক্যালাস প্রত্যাখ্যান করেছেন ধ্বংস করে দিয়েছেন ধ্বংসই হচ্ছে সিরকের চূড়ান্ত পরিণতি মোসা আল্লাহাম এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরও বললেন বিস্মৃত মোসা আলাহাম তাদেরকে বললেন তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোনো ইল্হ চালাস করব অথচ এই আল্লাহ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 তোমরা হচ্ছে সেই জাতি যাদের কালসো মাল নিজে বাছাই করেছেন মনোনীত করেছেন তোমাদের মধ্যে বার্তাভাব প্র যদিও বনিষ্ঠের জাতি তখন ছিল দুর্বল তাদের ছিল না কোন খিলাফত না ছিল কোন রাষ্ট্র ছিল না কোন ক্ষমতা কিন্তু এরপরও মোসার্লাম বলেছেন তোমাদেরকে আলোস মহামতাল্লাহ দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে বণি সেলকে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বিষয় যদি আমরা বুঝতে যাই আমাদের উচিত বর্তমান মুসলিম হবে সেই আয়াতির পরে তোমরাই হলে সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মরুনাফ হাউন আনিল মুহ তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহরই মান আনবে এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম কাজেই বর্তমানে যদিও বাহ্যিকভাবে বাহ্যিক ক্ষমতা অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় করছে মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লাহ কাছে শ্রেষ্ঠত্ব আল্লা সুহামতআর কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে ঠিক সেভাবেই মৌসাম তার সময়ের মুসলিম জাতি বনি ইসরায়েলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করে দিয়ে বলছিলেন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 প্রতিশ্রুতি দিচ্ছেন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 ওলা তার আল্লাহ আদা রিকুম এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না প্রত্যাবর্তন করোনা পালিয়ে যেও না কালি বোয়া সিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেছন দিকে ফিরে পলায়ন করোনা প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে হুমসা আল্লাহলাম বললেন ওলা তারতু প্রত্যাবর্তন করো না ফিরে যেও না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 কোন জাতি যাদের মধ্যে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে তারা কখনোই অন্য একটা জাতির জন্য বিজয় অর্জন করতে চায় বিজয়ের সুফল তারা পেতে চায় কিন্তু এর জন্য যে কষ্ট করা দরকার যে পরিশ্রম করা দরকার সেটা করতে তারা রাজি নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বাইতুল মাকদিস আল আকসা এবং ফিলিস্তিন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 যদি তারা সেখান থেকে বের হয়ে যায় চলে যায় অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব পন ইসরা এই বক্র মানসিকতা অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা তাদের মধ্যে তখনও কিছু নেকান্দা অবশিষ্ট ছিলেন তারা সামনে এগিয়ে আসলেন এবং তারা বললেন আল্লাহ বর্ণনা করে বলছেন মিনাল্লাজিনা আল্লাহ ভিরুদের মধ্যে যাদের মধ্যে আল্লাহর খাউফ বা ভয় ছিল আল্লাহকে যারা ভয় করত তাদের মধ্য থেকে দুই ব্যক্তি বের হয়ে আসলেন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 তার নাম হচ্ছে ভয় ভীতি আল্লাহ সুহাম তিনি যখন এই ব্যক্তির কথা প্রশংসা সহকারে উল্লেখ করেছেন তিনি তাদের গুণগুলো বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন তারা আল্লাহকে ভয় করতেন তারা ছিলেন আল্লাহ এখানে লক্ষ্য করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে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 আক্রমণ করতে পারে মুসলিমদের ক্ষতি করতে পারে কিন্তু এর কোন কিছুই আল্লাহর প্রতি ছাপিয়ে যেতে পারে না আল্লাহ সুমতা কুরআনে বলেছেন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 এটা হচ্ছে মানুষের নিজের জন্য একটি অপমানীর ইংরেজি বারো শতকে তাতাররা আমরা জানি যারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে দাঁড়া পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লন্ডভণ্ড করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তৎকালীন খিলাফতের রাজধানী বাগদাদ তারা দখল করে নিয়েছিল এবং সেখানে বিশ লক্ষ মানুষ ২ মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল এক ভয়াবহ গণহত্যা তারা সৃষ্টি করেছিল সেখানে সেই কাতারদের মধ্যে আলোচনা পরবর্তীতে কিছু কিছু ব্যক্তি তারা ইসলাম কবুল করলেন কিন্তু ইসলাম বা এই দিনকে বুঝে উঠতে তাদের মধ্যে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল কাজেই শাসন ক্ষমতা লাভ করার পরেও তারা কুফুরি আইন এবং অনইসলামী শাসন ব্যবস্থা দিয়ে তাদের রাজ্য এবং রাষ্ট্রকে পরিচালনা করছিলেন সেই কাতারদের মধ্যে একজন শাসকের সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ হলো।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 তারা বলল যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থাতেই সেখানে প্রবেশ করব না সুতরাং বনে ইসরাইল তাদের শেষ কথা স্পষ্ট বক্তব্য দিল আমরা কিছুতেই সেখানে যাব না অর্থাৎ আমাদেরকে যতই আদেশ দাও না কেন উৎসাহ দাও না কেন উপদেশ দাও না কেন কোন লাভ নেই এটা আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছাল তারা উদ্ধত্তের সঙ্গে বেয়াদ সঙ্গে মূসা আলাইস্লামকে বলল হে মূসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম বনে ইসরায়েল যদি বলছে তুমি যাও এবং তোমার রবকে সাথে নিয়ে যাও তোমরা যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা শুধু দেখব আমরা জিহাদ করব না আমরা এখানে বসে থাকব। তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছো না কেন বনে ইসরায়েলের এই নিষ্ক্রিয়তা অলস বসে থাকার মানসিকতা বর্তমানে মুসলিমদেরকেও গ্রাস করেছে আমাদের উতীত হবে যখন আমরা পূর্বের জাতিগুলোর কাহিনী শুনছি তাদের সঙ্গে বর্তমান অবস্থাকে মিলিয়ে দেখা কারণ আল্লাহ বিনা কারণে এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে কোরআনে আমাদের জন্য সংরক্ষণ করেননি তিনি আমাদেরকে এই ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন এটা আল্লাহ সুহামতাল পক্ষ থেকে একটি বিশাল অনুগ্রহ এবং নিয়ামত আমাদের প্রতি কারণ এর মাধ্যমে আমরা একই ধরনের ভুল করা থেকে মুক্তি লাভ করতে পারি যে ঘটনাগুলো একবার ইতিহাসে ঘটে গেছে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 তাদের আলোস ভমাতা চিরস্থায়ী অভিশাপ্তা যাদেরকেল জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আলোসভা তাদেরকে অভিশপ্ত করেছেন বন ইসরায়েল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিকে আমরা উল্লেখ করতে পারি সৈয়দ কুতুব রহমাল তিনি তার লীলা কোরআনে উল্লেখ করেছেন যার বাংলা অর্থ বনিস জাতির স্বভাব চরিত্র সম্পর্কে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেয়ূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল গমরাহীতে লিপ্ত না হয়ে তারা হেদায়তের পথে আসত না অধপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হতো না বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসত না এর উপর তারা ছিল নিষ্ঠুর একগুয়ে এবং হটকারী স্বভাবের সেই স্বভাব তাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান। জাতি প্রত্যাখ্যান করে আল্লাহ আল্লাহ এবং দেওয়া বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমানে বর্তমান মুসলিম করছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ভুলগুলোকে অনুসরণ করবে কি কদমে কদমে তাদেরকে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 কিন্তু আমরা যে কাজ করছি সেটাকে অপেক্ষা করা বলে না আমাদের অবস্থা হচ্ছে নিষ্ক্রিয়তা কয়দুন হাল ছেড়ে দিয়ে শুধুই বসে থাকা বনে ইসরায়েল কোন ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না এর উপরে তারা আবদার করলো মোসা এবং তোমার রব তোমরা উভয়ে গিয়ে যুদ্ধ করছ না কেন তোমরা গিয়ে আমাদের জন্য বিজয় নিয়ে আসো কাজেই তারা মোসা আল্লাহকে এমনভাবে যেন তারা বলছে যে তোমার রব তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয় দেয়া হবে কাজেই যাও না কেন তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসো এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে পদরযুদ্ধের সময় আল্লাহ রসুলামে সাহাবিদের উক্তি সঙ্গে তুলনা করি রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি জানতেন না তারা একটি যুদ্ধের সম্মুখীন হবেন রসুল সাল্লাহাম মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফিলার গতিরোধ করার জন্য রসউুল্লাহ সাল্লা সাল্লাম তিনি জানতেন এই কাফিলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য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 ফের ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধ্বংস হয়েছে তিনি বনী ইসাইলকে মামেছিলেন এমন একটা সংকটময় মুহূর্তে বন ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা বিশ্বাস ঘাতকতা করে বসলো। নিঃসন্দেহে সাইদ রামসা আল্লাহামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে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 আমাদের মধ্যে এবং এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক করুন কাছে দোয়া করে জানিয়ে দিলেন এই জাতির উপরে আমার কোন নিয়ন্ত্রণ নেই আমার কর্তৃত্ব শুধু নিজের উপরে এবং আমার ভাই হারুনের উপরে যে জাতির জন্য মুসাই আল্লাহ এত পরিশ্রম করলেন যাদের পক্ষ নিয়ে ফেরাউনের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন যাদেরকে নিরাপদ স্থানে নিয়ে হিজরত করলেন তারা যখন জয় জেরুজাল এক ধাপ দূরে তখন বেঁকে বসল বিশ্বাসঘাতকতা করল সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানাল আল্লাহলকে তাদের এই আচরণের কারণে শাস্তি প্রদান করলেন আজাব দিলেন আল্লাহ বলেন এই ভূমি তোমাদের জন্য ৪০ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হল হারাম করা হল তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পথ ভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে মুসা আলাহামকে আলাহ বললেন অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোন দুঃখ করবেন না আফসোস করবেন না আলাহ কি বললেন আল্লাহ বললেন অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোন দুঃখ আফসোস করবেন না অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ সুহামতাল্লাহ দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে ৪০ বছরের জন্য আল্লাহ সুহাম্মিলেন দিগ্ করে দিলেন কেন করে দিলেন কারণ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল শাস্তি স্বরূপ তারা সিনাই একটি ছোট জায়গায় আটকা পড়েছিল সেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করত প্রতিদিন সকালে যাত্রা শুরু করত কিন্তু সন্ধ্যায় ঠিক একই জায়গায় এসে উপস্থিত হত সুহান আল্লাহ আমরা যদি মানচিত্র দেখি আমরা দেখতে পাব যে এই উপত্যকাটি খুব বড় একটা অঞ্চল নয় কিন্তু আলা সুহা তারা যাদের উপরে আজাব দেন শাস্তি দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না কাজেই সেই ছোট্ট এলাকা থেকেও তারা ৪০ বছর সময় পর্যন্ত সেখানে আটকা থাকলো বের হওয়ার কোনো পথ তারা বের করতে পারল না আল্লাহর আজাবে তারা পাকড় হল অতীতের বোন ইসরায়েল জাতি জিহাদ অস্বীকার করার কারণে ৪০ বছর ধরে উদ্ভানের মতো যাযাবর জীবন কাটাতে বাধ্য হয়েছে আর বর্তমানে জিহাদের মানহাজ ত্যাগ করার কারণে গণতন্ত্র প্রচলিত রাজনীতি সুফিবাদী মানহাজ গ্রহণ করার কারণে বর্তমান মুসলিম জাতি আমরাও বছরের পর বছর ধরে উদ্ভ্রান্তের মতো একই অপমান এবং লাঞ্ছনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি আল্লাহ মহামতআ তিনি আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তিদান করেন যে বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে